শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার সাতাশে অক্টোবর খ্রিস্টাব্দ চতুর্থ পরিচ্ছেদ এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাঁহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন তাহারা যাহা চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভনভন করে ক্রমে দক্ষিণের দক্ষিণেশ্বর ছড়াইলো। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্ল পূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্নে সে কল্ল আর ছিল না তাঁহারা মুক্ত হইয়া দেখিতেছেন বদন, আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী তাঁহারা মুক্ত হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছুই জানেন না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 কেশব সহাসে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে তখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বরা ভয়ও দায়নি গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কোটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীর সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা ন্যাতা ক্যাতার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচরকম জিনিস তুলে রাখে হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীলবড়ি ছোট ছোট পুঁটুলি বাঁধা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর আধ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে উর্ণ কথা মাকড়শা আর তার জাল মাকড়শা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেও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 মা কি আমার কালোরে কালোরূপ দিগম্বরী হৃৎপত্ত করে আলোরে